রহমান রহিম বলি কিন্তু কোন ব্যাপারে আমি কোন কথা বললাম আর যদি দেখো আমার কথাটা রসুলের সই হাদিসের সঙ্গে মিল খাচ্ছে না তখন করবে কি রসুলের কথা আমার কথার খেলাফ হল ফতরুকু কৌলিল খবরে রসুলিল্লাহ সাল্লাহ আলহিম সেই দিন তোমাদের দায়িত্ব হবে আমার কথা পরিত্যাগ করা ছেড়ে দেওয়া रसिलर कथा ग्रहण करानीफाण कर मेरे ने आबू हानिफार कथा बर्जन करनाफी की आहले हादीस ना काफेर कथा बुझते पे कथाटी শাহ্লাহ একটি পৃষ্ঠায় আছে অতএব ধা হচ্ছে সেখানে আমাদের যে ছেলেটি বলেছে সে হয়তো सुने भेपोपेम अलस एक बड़ लगात सोपेडियातिहास आबू हानिफा नाम उल्लेख करेबुल महिदानीफा एक जन नय आबू हानिफा उन्नीस जन सबाई आबू हानिफा ये भलो आबू हानिफा और खराब आबू हानिफा विचार कर सकर जो संभव नय जरा आबू हानीफा सम्पर् गवेषणा कराई জন আবু হানিফা ওখানে বলা আছে এখন এই উনিশ জন ইমাম আবু হানিফা যদি আবু হানিফা হয় তাহলে আহলে হাদিস আবু হানিফাকে আর ওয়াহ হাদিস আবু হানিফাকে বেছে করা খুব মুশকিলের ব্যাপার না ঠিক কিনা এক আবু হানিফা বলেন যে এই কোরআন আর হাদিস দ্বারা দিন পরিপূর্ণ হয় নাই বলেন এবং হাদিস এ আর কতটুকু দিন এ হচ্ছে আল্লাহ দিন দিন ইসলামের দশ ভাগ আর নব্বই ভাগ হচ্ছে কেয়াস বলেন এই আবু হানিফা কেমন আবু হানিফা আর আল্লাহ বল কি আলম তুলকুম দিন কুম তো লি কুম নিয়ম ব রী দীনা আরফার ময়দানে আয়াত হলুকে তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম আর ওই আবু হানিফা বলে দিন হচ্ছে আর ভাগ ভাগ বলেন এই আবু হানিফাকে কেউ যদি মানে সে মুসলমান থাকবে কি বলেন মুসলমান থাকবে যেহেতু আল্লাহ বলেন আমি একশো ভাগে দিন দিয়েছি এ বলছে ওই আবু হানিফাও গোলমাল আর এই আবু হানিফাকে মানবে যারা সেও গোলমাল ঠিক কিনা আর যে আবু হানিফা বলছেন এই পৃথিবীর বুকে দিন হচ্ছে আল কোরআন দিন হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ আমি তোমাদেরকে যদি কিছু বলে যে থাকি আর একদিন আমার কথা ঠিক নয় কথা সে আমার কথার খেলাফ রসুলের কথা সেখানে আমার কথা বর্জন করে রসুলের কথা মেনে নেবে তাহলে এই আবু হানিফাকে যদি কেউ অনুসরণ করে সে মুসলমান থাকে না বেঠিক হয় থাকে আজকে আমাদের ওই ছেলেটা অসুবিধে বেশি কিছু করে নাই ব্যাপারটা হচ্ছে এই আবু হানিফা হলেন ইমাম আবু হানিফার আবু হানিফা ইমাম যারা মানেন তারা তাদের মাদ্রাসায় তাদের ইতিহাসে ইমাম আবু হানিফা যে কে এইটাই পড়ায় না বুঝেছেন তো এখান থেকে একটু ওখান থেকে একটু এলোকের কাছ থেকে একটু অলোকের কাছ থেকে একটু এই আবু হানিফা জানার জন্য চেষ্টা করে এর ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে না পারে না পারে তো এক ইমাম আবু হানিফা বলেন কন্ট্রাক্টে বিয়ে করা যায় যাচ্ছে বলে এক আবু হানিফা বলে দেখো মেয়ে মানুষ তোমাকে আমি তিন দিনের জন্য বিয়ে করব। পয়সা করি না ও তিন দিন আমার সঙ্গে থাকবা আমি সিং থেকে চলে যাবো এরপরে তুমি খালাস বলে এই তিন দিনের জন্য বিয়ে করা বিষাব বৃত্তি এই দুটোর পার্থক্য কি হ্যাঁ এই আবুহানি পক্ষে যদি কেউ মানে যে সে কাফের হবে না বড় কাফের হবে হবে না আবার যে আবুহানিপা বলছেন সাবধান এই নেই হারাম হারাম তাহলে ওই আবু হানিফাকে যদি মানা হয় হয় কে মানা হয় আবু হানিফা ভাই একজন তো না উনিশ জন কোন কার কথা ছেলেটা শুনে কিছু গোলমাল কথা বলে ফেলেছে অতএব আবু হানিফা যদি একজন হতেন তাহলে ছেলেটাকে আমি দোষী বস্তু করতে পারতাম কিন্তু আবু হানিফা আমার জানা শুধু না। ইতিহাসে উনিশ জন কোন আবু হানিফার কথায় কি বলে ফেলেছে ওটা ইজতেমার কথা নয় আমাদের ছোট্ট আমাদের কোন যুবক যদি বলে থাকে তাহলে আপনার আপনি মনে করে নেন আপনার আসল আবু হানিফাকে বলে নাই কথা বুঝতে পেরেছেন ওই আসল আবু হানিফাকে বলে নাই আর যে আঠারো জন নকল আবু হানিফা আছে ওই নকল আবু হানিফা কারো হয় তো কোনো কথা বলে থাকে আমার কাছে শুনে যাবেন আবু হানিফা কয়জন আর তাদের চরিত্র কি এই সকল যুবক তাদেরকে খুব বেশি দোষ দিয়ে লাভ নাই তার কারণ আসল আবু হানিফার ইতিহাসও আসলভাবে মানুষের সামনে ইতিহাসের পৃষ্ঠায় আরবি কোনো কেতাবে আমাদের দেশের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না যা হোক এ নিয়ে কেউ মন খারাপ করবেন না তার কারণ আসল আবু হানিফার কথা সে বলে নাই ওই নকল আর আঠারো আবু হানিফার কথাই হয়তো বা সে বলেছে এরপরে আমি আসছি খুলনায় যে ঘটনা ঘটল তা একটা সংক্ষেপে তার কারণ অনেকেই আমার কাছে খবর পাঠিয়েছেন ঘটনাটা হলো এই আল্লাহ কি নিরাকার সর্বত্র বিরাজমান এই বইটা নিয়ে আক্রমণ চালানো হয় কিন্তু মোজেজাটা দেখেন मानी बेपारत पचानबी सने हिंदू धर्म शिक्षा बीता षाय स्कूल एखे तर ईश्वर भगवान पर ब्राह्म अर्थात तर ता जाश्वर हक भगवान हक हो, ब्राह्म होक ए हम सृष्टिकरता एर पर बला निराकार और सर्वव्यापी भगवान सब जगह हिंदूमान हिंदु मुसलमान दे हिंदू धर्म शिक्षा बोर्ड एर ब्लस नाइन टेनर एर पर এটা হচ্ছে ইসলাম শিক্ষা এটাও কিন্তু এই নাইন টেনের এটা উনিশ শত এই উনিশ শত এখানে আকাইদ তৌহ অর্থাৎ আল্লাহ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আল্লাহ সৃষ্টিকর্তা अदृश्य नि सर्वत्र आल्ला भगवान पार्थक्य हलो ना होगवानो नि सर्वतमान और आल्लाकार सर्वत बर समालोचना करते हैं ना আমাদের দেশে আগে হিন্দু ধর্ম ছিল সেই হিন্দু ধর্মের লোকেরাই এই দেশে লোকেরাইসলামের দাগাতে মুসলমান হয়েছে তাই তো তো হিন্দু ধর্মের আকিদা হচ্ছে ওদের ভগবান নিরাকার সর্বত্র বিরাজমান আবার আমাদের দেশের ছেলেদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে যে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান আমি चुरानब्बे बने एक आईन आयम आई नियम अनुजाई शत पचानबे बोर्ड के, के दिल बोर्ड की करलो जानते हैं है ना भूले गोर्डे छियान्बे बोर्ड आल्लाकार सर्वतमान बाखे नाई छियान्ब्बे सने जो संस्करण बढ़े आल्ला चिरंजीव सर्वशक्तिमान शर्ब कि निराकार আর সর্বত্র বিরাজমান এটা তুলে দিল বইটা আমার কাছে আছে আসবার সময় আমি ভুল করেছি আনতে তাহলে বোর্ড আল্লাহ সর্বত্র বিরাজমান নিরাকার এ কথাটা তুলে দিল ছিয়ানব্বই সনে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তারপরে দুই হাজার এইতো দুই হাজার সনে আমি তো কোনো অপরাধ করি নাই অপরাধ যদি করে থাকি তো পঁচানব্বই তাই না তা আমার বাড়িঘর যদি ভাঙতে হয় তাহলে তো পঁচানব্বই সনে ভাঙতে হতো ঠিক না কিন্তু এই দুই হাজার সনের ফেব্রুয়ারি মাসের চার তারিখ আমার বাড়িঘর আমাদের মসজিদ আক্রমণ করল বিষয়টা কি বিষয়টা আর কিছু না बी अजुहत हम तो आगे भांगते घटना हे जी बैठे पड़े हानाफीरा आलिस जलाएलेश को बी लिखित नहीं बांगल् नई एक ही नाम नाम बदल आल्ला की निरकार सर्वतमान ओ एक ही बो কিছু ভূমিকা আমি লিখেছি আসল বই যা তাই আছে কিন্তু আক্রমণ করল এজন্য আক্রমণ তারা করেছে যারা আজও বিশ্বাস করে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান। বুঝতে স্কুলের পাঠ্য বদলে গেল বোর্ড সংশোধন করে নিল ওই দুইটা শব্দ বাদ দিল কিন্তু ওনরা এখনো বাদ দিতে পারেন না তার কারণ ওনরা যদি বাদ দেন তাহলে মসজিদের ইমামতিও বাদ দিতে হবে তার কারণ মসজিদের ইমাম রাই বলেছেন আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান এখন যদি বলে যে না আল্লাহ নিরাকার নন তার আকার আছে তিনি সর্বত্র বিরাজমান নন তিনি আর সে উপরে আছেন তাহলে বলে হুজুর ব্যাপারটা কি এই কয়দিন কি বলেছেন আর এখন কি বলছেন এতে এই হুজুরদের চাকরি যাওয়ার ভয় बीता जो सरकार आईन बिधी हत्या बीता सरकार पैंड करत बेआईनी कर गवर्नमेंट नोटिस दी अत तारीखे तुम्हारे बी बैंड तुम्हें बार छापले क्या आरोप तुम एट वितरण करा सरकारी क्षमता किसुसंख्यक हुजूर সন্ত্রাসী হুজুর সন্ত্রাসী বোঝেন যারা মানুষকে গলায় গলায় মিলায় খুব মোহব্বত করে তারা যারা করে এই রকমের আমাদের একটি মসজিদকে ভেঙ্গে একেবারে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে আমার বাড়ির দুটো ঘর সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে আমাদের মসজিদের আরেকটি পাকা মসজিদের আশীর্বাদ ক্ষতি সাধন করেছে অপরাধ কি এই বই আমি লিখেছি কেন আরে এটা লিখছি আমি পঁচানব্বই সনে দুই হাজার সনে এলো কেন কথা হচ্ছে এই যে খুলনাতে একটা ছিল খুলনার কথাই ধরি সেখানে বাইশটি আহলে আদিস মসজিদ একজন করে যদি আহলে আদিস হয় তাহলে তো বাইশ জন হয় আমাদের ওখানকার ছেলের একটা সার্ভে নিয়েছে যে এই গন্ডগোলের পরে আহলে হাদিস কয়জন হানাফি হলো আর কয়জন আহলে কয়জন হানাফি আহলে হলেন আর কোন হাদিস কোনো কিনা গত মাসের সার্ভেতে দেখা গেছে এই গোলমালের পরে নয় শত যুবক খুলনাতে আহলে হাদিস হয়েছে তারা বই চায় বই ছাপছে প্রেস দিয়ে সারতে পারছে না প্রেসে যাচ্ছে বই আসছে ফুরিয়ে যাচ্ছে তবু আপনাদের জন্য কিছু বই জামাল নাম করে আমাদের এক যুবক ছেলে নিয়ে এসেছে বইটা পড়ুন এরপরে বুঝতে পারবেন যে আপনার ঘর যদি এই বই আপনি লিখতেন আমি বাড়ির ভিতরেই ছিলাম চতুর্দিক থেকে যখন আক্রমণ করেছে যে ছেলেটা বই বিক্রি করছে ও তখন উপস্থিত করবার কিছু ছিল না যা কোন রকম আল্লাহ রবুল আলম বানিতে আমাকে রক্ষা করেছেন আমার পাঁচ বছরের একটি পোতা একবার আমার গলা জড়িয়ে ধরে বলে দাদা এখন কি হবে নয় বছরের একটি আমরা ছেলের মেয়েকে পুত্নী বলি সে জড়িয়ে ধরে কাঁদছে আর চিৎকার করছে আর একটি ১৪ বছরের পুত্নী তার অবস্থা অন্যরকম সে মেট্রিক পরীক্ষার্থী যে কোন রকমের হোক मालिक एकम्र आल्ला छो ना जातल दिए गेट कपाचे बड़ बड़ रामदाओ तम दमदम फुटे अपनी एक बार चिंता करमे आवाज गन्धे को मानस से टिकते अवस्थाएं उू मार्चा तक मात्र दिन बंधुगण सामने आज के ब्रिक्स सम्पर्क कथाटी चाहिए से दिखाई जाते चान इम घटना जेटा घटे ग এটা বারবার বলাও আমি মনে করি রিয়া বলব এই ইজতেমার পরে জিজ্ঞাসা তাই না বললে তো আমার কথা আপনাদেরকে বারবার বলতে হবে তার চাইতে এই কথাটা যদি আমরা আল্লাহর জন্য বলি আল্লাহর জন্য শুনি তাহলে আমাদের লাভনাক ক্ষতি বেশি বাস এই কেসা এখানেই থাক ভবিষ্যতে এই রায় হলে আবার বই বের হবে তখন আপনারা দেখবেন আমি সুরা আল কস সাতাশি নম্বর আয়াতত করেছি আল্লাহ রব্বুল আলমী নির করেন হে মুসলমান তোমার দায়িত্ব হচ্ছে তোমার আল্লাহ তোমার প্রভু তার দিকে মানুষকে ডাকু উদৌড়ু डो इलाब्बिक तुमार प्रभुर दिखे प्रभुर दिखे तथा अल्लाहर दिखे मानुष के डाटे तबलिग बंद आल्ला दिखे डाक अल्लाहर दिखे मानुष के अग्रसर यहाजटार नाम ही हम तबलीग ए दिन तबलीग ज की एक बैशिष्टमयोचन आई तबलिंग करबलिक कर इज्तेमी इज्तेम हम्थक्य एवं व्यतिक्रम कर आज के सामने तुम्हें प्रथम दिन দেখুন আমরা যে তবলিক করতে চাই এটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন তিনি মোহাম্মদুর রসুল্লাহ কে তবলিক শিখিয়েছিলেন সেই তবলিকটা হে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো আল্লাহ এই তবলিগ করেছেন না করেন নাই করেছেন আর বর্তমানের এই যে তবলিক আমরা যা দেখি শুরু করেছেন মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তিনি তেরশো তিন জন্মগ্রহণ করেন আর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওসাল্লাম তার কাছে তবলিকের আয়াত হলো দুনিয়ার মানুষকে তুমি আল্লাহ করেছেন না করেন নাই করেছেন তো তাহলে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি আগে আল্লাহ রসুল তবলিক করেছেন আবার হজরতে इलियास रहमला तबलिक उन्नीस शत चल्लिस ख्रीटब्द अर्थात उन्नीस शत चल्लिश सने तबलिक शुरू करबलिक शुरू कर रसुलबलिक शुरू कर मौलाना इलिया शत चल्लिस सने उत चल्लिस सन आगे अल्लाह रसुलराम तबलिक करें नाई भाईरा साल दिखाई तबलिक कर तर्जमा स्पष्ट कर लिखा भम्बर ओवन যে ইলিয়াসেব এই তবলিক স্বপ্নে পেয়েছেন ইলিযা এই মলফুজা করেছেন তার পঞ্চাশ নম্বর ওয়াজে তিনিও বলেছেন ওই একই কথা যে ইলিয়াস সাহেব যে তবলিকটা করেন এই তবলিকটা তিনি স্বপ্নে পেয়েছেন আর রসুল সাল্লাহ আলাই তিনি যে তবলিকটা করেছেন এটা কি স্বপ্নে পেয়েছেন না জেব্রাইলের মাধ্যমে আল্লাহ তাকে বলেছেন তো আমরা দাওয়াত দিচ্ছি আসুন মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলী যে তবলিক করেছেন সেই তবলিকের ভিতরে ভুল থাকতে পারে কিন্তু নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের তবলিকের মধ্যে ভুল নাই দেখুন রসুলের ব্যাপারটা কেমন ভুল কিন্তু রসুলের হয়েছে কিন্তু সেই ভুল সংশোধন করেছেন কে আল্লাহ একবার্লামের কাছে কিছু কোরয়েেশ উপস্থিত হল বলছে হে মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লাম তোমার কাছে যে সকল লোক বসে থাকি হুম আরা রায় এই রাখাল পাকাল ছোট লোকেরা বসে থাকে এখন আমরা কোরআদের বড় বড় সারদার আমরা তোমার কাছে এসে বসতে লজ্জা পাই তার কারণ ওই রাখালের কাছে ওই ছোট লোকের কাছে বসে কেমন করে তো শোনো ওই আম্মার ওই মেখতাবাদেব ওই বিলাল বের করে দাওদের এই ছোট লোক এদেরকে বের করে দাও আমরা তোমার সঙ্গে কিছু কথা বলি দেখি তোমার কথার সঙ্গে আমাদের কথা মিলকিল কোন রকমের তাল মিল করে একরকমের চলি রসুলাম ভাবলেন এরা তো মুসলমান হয়ে গেছে বিলালকে যদি খুন করা হয় কোনো দিন ইসলাম ছেড়ে চলে যাবে না মেখদাদেব মেয়াদি কারাব মুসলমান হয়েছেন তাকে যদি খুন করা হয় তাহলে সে ইসলাম ছাড়বে না রাহুকে খুন্ত করি ফেলতে গিয়েছিল প্রায় এবং এই আম্মার কে বন্দি করে নিয়ে এক জায়গায় উপস্থিত করে আগুন জ্বালিয়ে বলল তোমরা এই জন যদি বাপ দাদা ধর্মে ফিরে না আসো তাহলে ওই আগুনে তোমাদেরকে আমরা জ্বালাব তোমরা কি আগুনে জ্বলতে চাও না বাপ দাদার ধর্মে ফিরে আসতে চাও এই আগুনে আগুনের ভয় দেখাচ্ছে হজরতে আম্মার রাজি আল্লাহ আহুকে হাত পা বেঁধে ওই আগুনে ফেলে দেবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সংবাদ পেয়ে দৌড়িয়ে আসছেন যে আম্মার কে ওরা ছাড়তে চাইছে না চড়ক গাছে ঝাঁকি দিয়ে ওই আগুনের ভিতরে ফেলে দেবে রসুলকে দেখে ওরা তাড়াতাড়ি আগুনের ভিতরে হজরত আম্মারকে ফেলে দিল রসুল সাল্লাহ চিৎকার করে বললেন কুণী বরদ কামকুন্ বরহি হে আগুন একদিন তুমি এব্রাহিমের জন্য আগুন শান্তি ফুলের বাগিচা হয়ে গিয়েছিল আজকে তোমার মধ্যে আগুনের আমার আম্মারকে ফেলা হয়েছে আমি তোমাকে অনুরোধ করছি ওই ইব্রাহিমকে যেমন তুমি কোনো যন্ত্রণা এবং কষ্ট দাওনি হে আগুন তুমি আমার আম্মারকে জ্বালিও না আমার আম্মারকে একটু কষ্ট দিও না আল্লাহ নবী নিজে দৌড়িয়ে আসেন হজরত আম্মা রাজি আল্লাহকে নিজের ডান হাত আগুনের ভিতরে দিয়ে সেখান থেকে তাকে টেনে বের করেন দেখা গেল হজরত রাজি আল্লাহ কাপড়ের একটি এই সুতোর কোন লোম জলে রিজাল এতে এই ঘটনা পাবেন তা আল্লাহ রসুল ভাবছেন ওই আম্মার আগুনে জ্বালিয়ে ফেললেও তো সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না আর ওই কোরআরা ওরা যখন আমার সঙ্গে একটু কথা বলতেই চায় আসুক না আর এরা একটু যাক না বুঝতে এরা গেলে আমার কাছ থেকে এখন চলে গেলে তো আর জন্য যাবে না ভাবলেন যে ওরা একটু যাক আর ওরা কি বলতে চায় শুনি বেলাল বেরিয়ে গেছেন মেখদা দেবনে আবি তাকিয়ে ওই রসুলের সঙ্গে কি কথাটা হবে আর রসুল কি বলবেন হাই হাই এই কথা তো আর জীবনে আমরা শুনতে পেলাম না আম্মারও বেরিয়ে গেছে আর পেছনের দিকে তাকাচ্ছেন হাই হাই, রসুলের দুটো কথা ওরাই শুধু শুনতে পেল আমরা তো শুনতে পেলাম না বেলালের এক পা বলছেন আয়াত নাজিল করছেন হেনবি তুমি করছো কি যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য দেবার তোমার কাছে বসে আছে কেবল মাত্র আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার সকল জুলুমকে সহ্য করে তোমার কাছে বসে থাকে ওদেরকে বের করে দেওয়া যাবে তুমি যদি ওদেরকে বের করে দাও তাহলে নবী তো থাকা দূরের কথা তুমি হয়ে যাবে জালিম তাহলে এই যে রসুল বের করে না দিলেও মনে মনে চাইলেন তাদের দিকে এশারা করলেন তারা কয়েকজন চলে গেলেন এবং চলে যাওয়াটা পছন্দ করলেন এটা ঠিক হলো তো হ্যাঁ এটা ঠিক হয় নাই ভুলটা ধরিয়েছেন কে আল্লাহ কিন্তু আজ আপনি আমি ইলিয়াস সাহেব যদি ভুল করেন তাও তো আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দেবেন যে তুমি ভুল করছো তাই না ওহি বন্ধ আর আসবে না ঠিক আমরা বলছি ভাই সাহব আসুন যে তবলিক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করেছেন আমরা সেই তবলিকটা চালু করি আপনাদের সঙ্গে মিলি মিশে ছিলাম কিন্তু আপনাদের তবলিকের দাওয়াত ছিল যে রসুলের তরিকা ছাড়া কোন তরিকায় শান্তি নাই কথা ঠিক না কিন্তু যখন আজান দিলেন তরিকাটা রসুলের তরিকা যে একামত দিলেন তখন বাক্য গুলো এক একবার ছাড়া আর বাকিগুলো কামাল দুইবার আর বাকিগুলো এক একবার আর বলে রসুলের তরিকা ছাড়া নামাজ হবে না রোজা হবে না রসুলের তরিকা ছাড়া কোন তরিকা নাই কিন্তু একামতের যে তরিকা পছন্দ করেন তারা সেই তরিকাটা চালু রাখে আমরা কোনো মজহবের কথা বলতে চাই না মৌলানা ইলিয়াস সাহেব যে তরিকা একামতের জন্য পছন্দ করেন সেই তরিকাটাও ওই তবলিকে জামাত পছন্দ করছে কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি তবলিগ করেছেন মদিনার মসজিদে আজান আর একামত হয়েছে না হয় নাই সেখানকার সেই একামতের সঙ্গে আপনার একামত মেলে না তাহলে বুঝতে হবে যে রসুলের তবলিগের সঙ্গে আপনার তবলিক রিল নাই আমরা দাবাদ দে আসুন আল্লাহ রসুল যেভাবে তবলিক করেছেন সেইভাবে আমরা তবলিক করি তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে ব্যবধান থাকবে। এই যে তবলিক কেন আমরা ওনাদের সঙ্গে থেকে আলাদা হলাম জানতে ইচ্ছা হয় তো শুনুন কেতাবটার নাম হচ্ছে আল মাসিরা, ফিল এই আরবি বই এর ১৮ এবং উনিশ নম্বর পৃষ্ঠা বলা হচ্ছে তার কারণ এটার উৎপত্তি হচ্ছে একটা অমুসলিম দেশ ভারতে আর আমরা মুসলমান দেশ কোনটা না কি বলে কি না করে এটা জানতে হবে चल्लिस सरकार रिपोर्ट दिए कारा बुजन आवादी कैद सब जगह पा जाए नाम अल मौसुआत नसिरा फिल अदिया मजाहिबुलर अठारो एनीश नम्बर पृष्ठा दुनिया मानुष तबलिगे जमात की ढुके ढुके देखे जे कारणगुलर आदि भिसा चान तबलिगे भिसा देना शनेंग मक्का मदिना सबर आसा देखें भिसापनी चाहबें हज करब लेखा क्या भिसा चान क्या सऊदी आरोबे चान हज करते কেন সৌদি আরবে যেতে চান ওমরা করতে কেন সৌদি আরবে যেতে চান চাকরি চাকরি করতে যারা করে সেখানে চাকরি ঠিক তারা চায় যে এই মুসলমানরা আমাদের দেশে আসতে চায় এদেরকে আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে কি হবে না এর জন্য একটি পরীক্ষা নিরীক্ষা চালায় তারা দেখতে পায় যে তবলিগি জামাতের উপরের লেবাস যাই থাকুক না কেন ভিতরে কি ফিল এই আরব দেশ থেকে এই মজাহাবের ভূত নোদ একবারে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে আজ যে কোনো লোককে জিজ্ঞাসা করলে আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি কি মালিকী রাগ হয়ে যাবে বলে আহলুসুন্না এই আহলুস বাংলাদেশে যেটাকে বলা হয় আহলে হাদিস এই একই পরিভাষা সৌদি আরবে আহলুসুন্না যদি জিজ্ঞাসা করেন আপনি কি সাফ হই বলেন্লা আমি আহলু সুন্না মানে আমি আহলে হাদিস কিন্তু বলছে ফিল মুসলমানদের মধ্যে আবার মজহাব তিন মজাব তো চলে গেছে মাত্র সেখানে আল্লাহ নবীর সুন্না চালু আছে এখন ওই যার যার মজহাবে মানুষকে ফিরে নেয়ার জন্য আবার একটি ষড়যন্ত্র হচ্ছে এই তগলি যারা মালিকি তারা আহলুসূন্না হয়েছে ওদেরকে কি করে মালিকী মজ হবে আবার ডুকনো যায় যারা সাফই যারা আহলুসূন্য হয়েছে ওদেরকে আবার কি করে সাফি বানান যায় যারা হাম্বলি আহলুসূন্য হয়েছে এদেরকে আবার কি করে হাম্বলি বানান যায় আর যারা হানাফি এদেরকে কোন তার জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে এই জামাত তৈরি হয়েছে। তাদের বক্তব্য ভিতরে ভিতরে এই যে মাঝা মানতেই হবে এটা করবে কি আপনাকে মুখে বলবে না বলে যে ভাই নামাজ না পড়লে আশি হুকান নামে যেতে হবে এই ভালো না কথাটা কিন্তু এক আশি হুক্ম জাহান নামে যাবে যাক এখন ভাই ঠিক আছে নামাজ পড়ব নামাজ কাজা করব না তো নামাজটা পড়বো কেমন করে নামাজ পড়তে শুরু করে দিল সে যদি বলে হুজুর আমি তো হজ করে আসছি তাতে কি হাত বাঁধে আর আপনার হাত দেখি নাভির নিচে এ আবার কোন তৌ লিঙ্ক বলে আপনি বসবেন না ওই আমাদের ভিতরে ঢোকেন আর আমরা যা করি তাই করেন ঠিক ঠিক না বলে এসে দেখেন বলে হুজুর আমি তো হজ করেছি। আমি দুইবার হজ করেছি ত্রিশ লক্ষ লোক হয় আমিন দিয়ে একজন যারা বলে ভুলে ভাটকে বলে ফেলে আবার দু একজন আছে বলছেন না একটু লজ্জা পায় তারা ওই বাড়ি এসে ধরে আমিন বলে ওখানে একটু আমিন বলে না এরকম আর আছে না ওখানে কেউ যখন জোরে আমিন বলে না তো উনিও বলে না আবার কিছু বেহায়া দিস আছে যাই হোক বাড়ি যখন জোরে আমিন বলি এখানে বলেই ফেলি তাই একটা হয় তো হয়ে যা। হয় কি হয় না করে করে না করে তো তাহলে নামাজের ফজিলত বর্ণনা করেন কিন্তু নামাজ কিছু নষ্ট হবে নামাজ কিছু শুদ্ধ হবে এই ওয়াজ করা যাবে না এই ওয়াজ করলেই তো তাহলে আর কোনো মজা থাকা যাবে না এই জন্য আমরা আলাদা ইজতেমা করি আর আলাদা তবলিক করি খারাপ করিস কিছু এই জন্য আমরা আলাদা তবলিক করি আমাদের কথা হচ্ছে এই কোন নয় এই মাঝাহ প্রতিপালন করাটা বেদাত বলুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এর আগে রসুল সাল্লাহ আলিহি দশম হিজরিতে ইন্তেকাল করেছেন हज हो सत्तर बसर पर्त पृथ्वी जीटा तरीका अबू हानीफा जन्मग्रहण कर लसरते এর আগে যদি নামাজ হয়ে থাকে নিশ্চয়ই রসুল সাল্লা আলহিউর মজাহটাই অবলম্বন করি সেটাই ধরি ইমাম সুইতি যার কিতাব মাদ্রাসায় পড়ানো হয় যার নাম তিনি একখানা হাদিসের কিতাব লিখেছেন যার নাম হচ্ছে জিজ্ঞাসা করেছে হুজুর কোথায় কথায় বলেন আহলে হাদিস কথায় কথায় বলেন আহলে হাদিস ভাই আহলে হাদিস কারা উস্তাদ বার বার বলে যে আহলে হাদিসদের কাছে এই হাদিস টি আহলে হাদিস কাছে এই হাদিসটি জাল আহলে জিজ্ঞাসা করেন কেবল ওরাই যারা একমাত্র আল্লাহ নবী ছাড়া আল্লাহ নবীর হাদিস ছাড়া দুনিয়ার আর কিছু মানতে চায় না। এরপরে যে আমরাও তা হাদিস ছাড়া আর কিছু মানতে চাই না আমরা কি না? যখন আলেম আলেমে হয় কতক্ষণ পরে একজন ওই হানাভি হুজুর বলে ওঠে আমরা কি তাহলে আহলে আদিস না এরকম হয় না অনেক সময় হলে আমরাও তাহলে আদিস এখন উনিও আহলে আদিস আব্দুর রৌফ আহলে আদিস নিশ্চয়ই কিছুটা পার্থক্য আছে আছে না সেই পার্থক্যটা কি তিনি আবার বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকিজুল মহাবলা এবার ভালো করে শোনো আলহাদিস তারা যারা মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মজহাব মানে আবু হানিফার নয় মালিকের নয় সাফীর নয় আহমদ মাঝাব মানে যে সালের তাদের রিপোর্ট আছে তাতে তারা মজহাবকে মনে মনে অজীব মনে করে মানুষকে দাওয়াত দেয় বলে কি যে আল্লাহ রসুলের তরিকা ছাড়া কোন তরিকায় শান্তি নাই কিন্তু নামাজের তরিকা রসুলের না রোজার তরিকা রসুলের না হজের তরিকা রসুলের না আবার মুখস্থ বলে যে রসুলের তরিকা ছাড়া কোনো তরিকা নাই আমরা বলছি এই ভাই এই মুখে আর মনে দুই রকমের কথা না বলে আসেন কথা এক রকমের বলি এক রকমের করি মুখে এক কথা আর মনে এক কথা এর নাম কি ইমানদারি হ্যাঁ এর নাম এক রকম আর কাজে একরকম এর নাম মোনাফিক সেই তবলিক করি যে তবলিগের মধ্যে মোনাফিকি নাই যে তবলিকের মধ্যে কোন মানা মানি নাই ওয়া তাকিদা আকরবকে बड़ो बड़ी अमीर रे तरह थे टा जाए खूब विशेष विशेष যারা আমির মোবল লে ওদেরকে রাত্রে ডেকে এনে বলে যে তুমি কোন তরিকার মুড়ি হুজুর সব তরিকার মুড়ি দিন আমির আর এই ধানি আমির সাহেবের মতো লোকের কাছে বলবে না তাহলে তো ফাঁস হয়ে যাবে আর কন এটা এই গোপনটা ফাঁস হয়ে যাবে না তো বলছে সাহেব তিনি মুরিদ ছিলেন ইলিয়া সাহেবের আর ইলিয়া সাহেব মুরিদ ছিলেন মৌলানা রশিদ আহমদ গাঙ্গী সাহেবের তাই দেখছেন সেলসিলাটা কেমন এইরকমের যারা বড় বড় আমির এরা ভিতর ভিতরে সব পীর আর মুরিদ মানুষই কিন্তু কি মনে করি তাই না তার কারণ এই পীর মুরিদি তৈরি হয়েছে ছয় শত পর আব্দুল কাদের জেলানির তরিকা সাল্লামের পরে তৈরি হয়েছে তো রসুলের পরে যে তরিকাগুলো তৈরি হয়েছে ওইগুলি তো খাটি তরিকা নাকি এই তবলিগি জামাতের একটি সুকৌশল আল্লা দিন শিখি আল্লাহর ইমান বলে কি এর একটা প্রমাণ যদি আপনাদেরকে দিয়ে এই যারা এই রিপোর্টটা তৈরি করেছে আসে না বিভিন্ন মসজিদে মসজিদে খালি সাহাবাদের এই হইসে সাহাবাদের এই হইছে সাহাবাদের এই হইছে সাহাবাদের কাহিনী কিন্তু এই পোক্তা আমিররা যখন সঙ্গে বসে তখন তাদের কেসা হয় আব্দুল কাদের জেলানি মহিনুদ্দিন আমাদের পীর কে এই দুনিয়ায় আমাদের কেউ পীর নাই আমাদের আছেন রসুল মোহাম্মদুর রসুল সাল্লা এখন ভিতরে ভিতরে আল্লাহর তরিকা रसुल मोजादी दिए तरिका टेत भाई भाई मोजा दी दिए तरिका নকশবন্দিয়া তরিকা আর উপরে রসুলের তরিকা মুখে এই মুনাফিকে করতে চায় না তাই আপনাদেরকে দাওয়াত আমরা একমাত্র নবী মোহাম্মদ করি তবলিগ এই তবলিগের আগে আল্লাহ রসুল করেছেন আমরা সেই তবলিগের দিকে যাই এটাই হচ্ছে আমাদের দাওয়াতি মুরি দিমিন তাদের কোন আমির আমির হতে পারে না বড় যতক্ষণ পর্যন্ত সে কোন না হয়েছে তারা কোরআন শরীফের আয়াতিক মানে কি ভালো কাজের নির্দেশ দেওয়া আর মন্দ কাজ থেকে মানুষকে ফেরানো কিন্তু তারা হেটে যায় মন্দ কাজ হয় তারে তবলিক করে না যে ব্যক্তি ঘরের মধ্যে ঘুমায় আছে শুয়ে আছে ভালো কাজ করছে ওদেরকে ডেকে ডেকে তবলিক করে ঘরে মসজিদে আনতে চায় ব্যাপারটা ঠিক না বেঠিক रास्ता दिए एर गान गई गई दौड़िए जाए थाम भाई कर कि चलो मस्जिदे जा बर सक लोक दे जाए। ओई शकर लो देर के दावत देखा आगे थे के, गान बजना करना खराब क्ष करना तक डाके कथा ठीक ना बेठी बोले जदिबी मंदक निषेध करारी हत তাহলে এই তবলিককে মন্দ কাজের জাগাতে গিয়ে দাওয়াত দিতে হতো আমাদের ক্ষমতা নাই আমরা সবাই একটু বলি যে ভাই হানাফি মজাব বাদ দিন, তাইতে দেখেন না কি কি করে না উল্টো ঘর জ্বালায় কেতাবপত্র চিন্তাই করে লুট করে নিয়ে যায় বন্ধগণ। আমরাও এই অন্যায়ের বুদ্ধে কথা বলি কিন্তু তারা অন্যায়ের বুদ্ধে কথা বলে না এরা বলছে যে এরা এমন চালাক ওই অন্যায় যেটা অন্যায় তরিকা মানা অন্যায় দিনের ভিতরে এ সম্পর্কে কোনো কথা বলে না বরং আলাদা করে সুযোগ দেয় যে তরিকার মুরিদ আছেন আলাদা আলাদা আপনারা জেকের করেন আপনাদের জেকের সঙ্গে আমাদের কোন ঠেলাঠেলি নাই এই রকমের তরিকার সবক আদায় করার সময় দেয় না আমাদের কথা হচ্ছে ওই সব তরিকা বাতিল একমাত্র নবী মাকামুল হাকায় দারুন কথা বলেছে এই যারা কিছু কিছু আমি এরা টের পাচ্ছেন আমি বাংলাটা করি মনে করেন একটা হলো গভীর একজন বোজর্গ আমাকে এসে বলছেন যে অমুক জায়গাতে তবলিক করতে যাওয়া যাবে না ওই দক্ষিণ দিকে তবলিক করতে যাওয়া যাবে না ওই উত্তর দিকের মসজিদে করতে যেতে হবে তখন করে কি ওই আমিরের কথা মতো আগে কি করেছিল মশওয়ারা করেছিলাম মশওয়ারা করে কাজ করতে হবে তাই না মশওয়ারা আমির সাহেব যখন স্বপ্নে দেখেছেন যে দক্ষিণের মসজিদে নয় উত্তরের মসজিদে তখন আল্লাহর হুকুম মশওয়ারা কোরআন মোতাবেক যেটা করেছিল সেইটা বাদ দিয়া ওই আমির সাহেবের স্বপ্ন মোতাবেক ওই উত্তর দিকে হাঁটে আর তাদের যত বুজুর্গের কথা সব স্বপ্নে সব স্বপ্নে পায় বলছে এই তবলিগো সেই স্বপ্নে মানামাত মকামুল হাক অর্থাৎ আল্লাহর নবীর সময় আল্লাহ তালা ওহি নাজিল করলে পরে সেটাকে যেমন ধ্রুব বলে মেনে নিত এরা ওই স্বপ্নের কথাগুলো ওই রকমের হাকিকত আসল কথা মেনে নেয় এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন কি দেখেছেন এই এই দেখেছেন বলে ওইটা ঠিক বলে কোন বুজুর্গ স্বপ্নে দেখেছে এই স্বপ্নের দেখাটাই ঠিক হয়ে গেল স্বপ্নের ওয়াজ হয় না মাঝে মাঝে স্বপ্নে এই রকমের করেছেন এই রকমের করেছেন এই স্বপ্ন তো বলছে আজ আমাদের কাছে স্বপ্ন হেদায়ত নয় আমাদের কাছে হেদায়েত কি আল্লাহর আর তাই না আর বলে আল্লাহর কোরআনে যাই থাকুক না কেন যদি বুজোর গানে দিনরা স্বপ্ন দেখে तारा आर की हुकम ज़िए ज़िए गुलो, आचे। देखी बांगलाय बुझी की देखी ये तो खूब उच्चर कथा गोन्दा कथा मुसलमान गोयंदा एरा खराब ना हादिस बर्णना कर दस पारा कुरान शरीफ शुद्ध कर ছেলে একটা সেখানে ছিল আমাকে এসে জিজ্ঞাসা করেছে আচ্ছা আজকে আমি এক শুনে আসছি বলে কি একবার যদি একটা কুলুক দেয় দশ পড়া কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়লে সেই সব পাওয়া যায় বলে তাই না কি বলে হ্যাঁ ওই লোকটাকে ধরো যে আপনি শুনছেন কার কাছে তো ও লোকটা বলছে যে আমি শুনছি এই নিউজ প্রিন্টের ইমাম মৌলানা আবুল বাসার সাহেবের কাছে যা আবুল সাহেবের কাছে আবুল সাহেব বলেন আমি এই কথা বলেছি কিনা মনে নাই বলে আপনি বলেছেন কিনা মনে নাই ভালো করে দেখেন ওই লোকটাকে ডেকে নিয়ে আসলে হ্যাঁ আমার হুজুর বলেছেন আমার এই মুরব্বী বলিছেন আপনি যে বললেন পেলেন কোথায় বলেন না যাই হোক কুলুকে সব আছে আরে ভাই সব আসে সেই দশ পড়া পড়ানো শরীরে সব যদি কুলুকে যায় তো সব বুঝলেন তো সব কততে কত এটা বলতে পারেন কে নাম একটা দৃষ্টান্ত দিলাম এই রকমের হাজারো আল্লাহ রসুলের নামে হাদিস তৈরি করে আমাদের এই দেশে যে কারখানা সেই কারখানার নাম কি এই ইলিয়াসি তবলি হাদিস বানায় এই হাদিস কোনো জায়গাতে পাওয়া যায় না এই রকমের লোকের জামাত যদি কোন গ্রাম থেকে যায় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার গোরাফ হয়ে যায় হয় না আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ আলহিম তিনি মদিনার একটি জায়গার থেকে হেঁটে যাচ্ছেন थम के दाड़े गालाबीर गाय धक्का खबर अवस्था हो ग्ला रसुल दाड़ें दिए कि तुम्हारे दुई भाई मुसलमान ओ जो देखे दोबर मैं हाँ कबर भजब्ला रसुल बेचे आदिना हेटे जा पास कबरे की आजब हा अल्लाबी बोधे तबली करतें ना तो आजबाजब सब माफ होते কথা বুঝতে পেরেছেন আল্লা জামাতের সঙ্গে আল্লাহলের কোন জামাত যদি কোন জায়গায় ঢোকেতে তো দিনের কবর আজব মাফ হয়ে যায় তার মানে কবর আজব তো চোখে দেখতে পারে না ফজিলাত বর্ণনা দেখে আল্লাহ রসুল গুলেন আল্লাহ রসুল দোয়া করলেন দোয়া করে চললেন খেজুরের ডাল ভাঙতে বললেন দুই কবরের ঠিক বুকের মাঝখানে ওইখানে একটা খেজুরের ডাল গেড়ে দিয়েছিলেন আনাক বলেন যেটা রসুল সে মওজেজা একদিন ওই ডালটা বড় গাছ হয়ে খেজুর পর্যন্ত হয়েছে এখন বলেন রসুল শাহসলাম উপস্থিত মদিনায় আর সেই মদিনায় কবর আজ হয়। কিন্তু আপনার গ্রামে তবলিগ জামাত আসলে বলেন তো কি ক্যানভাস তা আমরা দেখি যে এই তবলিগি জামাতে এত হাজার আল্লাহ নামে তৈরি করা হয় তার কোন সীমাসর নাই বলে সব পাওয়া যায় টঙ্গির ইতেও বলেছে কখনো হজের সব পাওয়া যাবে না যেটা হজ সেটা হজ এই রকমের হাজার হাজার হাদিস তৈরি করে বন্দুগণ সেই মসজিদের নাম হচ্ছে রাজবাড়ি राजबाड़ी रेलवे जमत पालिया के टा दीते तक देखती बुझलन तो रे ब টাকা পয়সা দিয়ে আমার জায়গায় আমি চলে আসছি আর ওনার তো মসজিদে মসজিদে এক ঘটনা ঘটে গেছে মসজিদে ঘটনা হচ্ছে এই ওখানে একজন তবলিগি জামাতি ভাইয়ের টাকা পয়সা নাই সে বলছে যে আমার আর টাকা পয়সা নাই আমি বাড়ি দেব এছাড়া আর তার কোনো উপায় নাই টাকা পয়সা খরচ হয়ে গেছে একটু বেশি অসুখ বিসুখ এটা এক মৌলানা সাহেব দেখলেন যে ওই শেষের দিকে একটা বয়ান হলো ভাই সাহ আল্লাহ তালা যদি মদত করেন তাহলে সবকিছু করতে পারেন কথা ঠিক না বেঠিক ঠিক না আল্লাহ তালা যদি সাহায্য করেন সব হয় তো। ভাইসব আসেন একটু দোয়া করি আমার যে ভাইয়ের টাকা পয়সা নাই এই ভাইকে আল্লাহ তালা এই নিসাব পুরো করার জন্য সাহায্য করুক এখন ওর ভিতরে এক মৌলানা সাহেব মৌলানা সাহেব ছিলেন খুব ট্যালেন্ট দেখি আল্লাহ তালার সাহায্য কিভাবে আসে দেখা দরকার অনেক রাত্রে দেখে যে ওই যে লোকটা তার বালিশের নিচে আমির কিছু টাকা রেখে টাকা বালিশের নিচে রেখে রেখে দিলে পরে যাক কিন্তু ওই মল আমার সাহেব আচ্ছা আল্লাহর সাহায্যে এইবার দেখিস উনি আবার উঠে এক ফাঁকে ওই টাকা কে ডিজের পকেটে রেখে দিচ্ছে সকাল বেলায় যখন সবাই বিছনা তুলবে আজানের আগে তাহাজুদের আগে ভাইসব সবাই বিছনা তুলবেন কিন্তু বিছনা তুলবার সময় একটু লক্ষ্য করে দেখবেন সবাই লক্ষ্য করে দেখেছে আল্লাহর কোন মেহের বাণী নিচে আর নাই হই লোকের হই নিচেও নাই এখন আমির সাহেব ঘন ঘন জিজ্ঞাসা করে আল্লাহ আপনার প্রতি যে মহব্বত দেখিয়েছেন আপনার ভুতি যে রহমত নাসিল করেছেন এর একটা শোকর আদায় করেন এখন ওর ভিতরে একটা চাট তাতে দেখা যায় আমির সাহেব কোনো পয়সা নিয়ে নামেন নাই সকলের পয়সা যে ওনার কাছে জমা আছে এই সবার উপরে উনিও চলছেন এখন আর ওইখানে কার কত পয়সা খরচ হয়েছে তার একটা হিসাব আছে এই কয়জন দুইজন মিলে যার যত পয়সা দেবে কেমন করে মলানতের খেয়াল করা যায় না ভাই আপনারা এক কাজ করেন আমরা একটা কাজ করি আমি আর এই মৌলান সাহেব এই রাজবাড়িতে গিয়ে কোনো রকমের আপনাদের বাড়ি যাবার একটা ব্যবস্থা করতে পারি কিনা একটু দেখি বলে আচ্ছা দেখেন তো বলছে ভাই টাকা পয়সা আগে গুনতে পারবেন না আমরা যা হাত দিয়ে দেব পকেটে রাখবেন স্টেশনে যে গনবেন কত আছে। আর ওই চার্টে আসে তো অমুক ব্যক্তির এত টাকা খরচ হয়েছে এত টাকা আছে এত টাকা ওই অনুযায়ী যে যা পাবে ওই হাত মুঠ বন্ধ করে জোহরের নামাজের পর্স বাইকে দিয়েছে আর পকেটে রেখেছে এখন ওই আমির সাহেবের কত টাকা তো ওখানে নাই কথা আমির সাহেব কত টাকা তা কিন্তু ওখানে জমা নাই এখন আমির সাহেব বলে যে ভাই সকলের জন্য ব্যবস্থা হলো আমার জন্য কি সকলের জন্য তো ব্যবস্থা হলো বলাই সকলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আপনি আল্লাহর কাছে এখন দোয়া করেন দেখেন ব্যবস্থা নাজেল হয় নাকি এই ঘটনা অনেক বিস্তারিত সুন্দরভাবে আপনি পাবেন ভ্রান্তির বেড়া জারে ইসলাম মৌলানা আবুল খায়ের ভ্রান্তির বেড়া জালে ইসলাম লেখকের নাম মৌলানা আবুল এখন বলেন এই রকমের কারবার কিন্তু আমাদের হয় কেন স্পষ্ট করে বলা যায় না যে আপনি আমার ভাই অমুকে আপনাকে এই সাহায্যটা করেছে এখন কোন ভাই আল্লাহর দিনের পথে বেরোবার পর সাহায্য করল হান্না আহ আল্লাহ ওনার সাহায্য করেছে মালিশের ভিতরে कारजिलतर केशा तैरी कर बसा एकजन फलत बर्णना करोला एक ब्यक्ति फज हाल चाष कर তবলিগে জামাতটাকে ডাকলো যে ভাই এদিকে আসো এদিক আসো দিনদার পরে যা লম্বা লম্বা জামা টুকি দেখে আসছে বলে ভাই আমাদের সঙ্গে চলো তো যেভাবে গরু দাঁড়ানো আছে হালটা ওইভাবে আছে আর এই লোকটা তবলিগি জামাতে চলে আসছে জামা কাপড় পাবে কোথায় তবলিগি জামাতের লোকেরা জামা কাপড় দিয়ে এ তবলিগি নিয়ে গেছে তবলিগি নিয়ে গেছে গ্রামের লোকেরা দেখছে যে কি ব্যাপার এই লোকটা হারিয়ে গেল কোথায় গ্রামের লোকেরা চান্দা করে তার স্ত্রীকে ছেলে মেয়েদেরকে খুব ওই প্রত্যেক শুক্রবারে মসজিদের থেকে চান্দা তুলে ওদেরকে দেয় আর ওরা খায় যখন তার চেল্লা শেষ হয়ে গেছে বাড়ি আসছে এখন তো আর চান্দা তোলে না তার কারণ এখন কামাই করো রোজগার করো আর খাও বড় মেয়ে বলে বাবা তুমি আবার তবলিকে যাও বলে কেন তুমি যদি তবলিগে গিয়েছিলে ওদিন পর্যন্ত গ্রামবাসীরা আমাদেরকে দিয়েছে ভালো খেয়েছি এখন তুমি বাড়িতে আসছো এখন খাওয়া দাওয়া ভালো হচ্ছে না আমি বললাম যে আমি ভোলা চিনি আমি সেই জায়গায় বলেন এই ফজিলতটা কোন গ্রামের কোন লোকের কোথায় হয়েছে এখন আর ঠিকানা বলতে পারি ভোলা একটা জেলা তার গ্রাম আছে না তার থানা আছে না তার ঠিকানা আছে না ঠিকানাবিহীন ঘটনা এই রকমের কেসা। শোনেন না ঠিকানা বিহীন কেসাধিক আল্লাহ সাদ করেন মুসলিম শরীফ বাংলা তর্জমা মোকদ্দমা পাবেন এবং আরবির এই রকমের কেসা যারা শনে আর বলে এদের চেয়েতে বড় মৃত্যু দুনিয়ার বুকে আর নাই অতএব আমরা ওই আরবদের পর্যালোচনার বাইরেও আমরা দেখি যে এরা বিভিন্ন জায়গায় কাহিনী তৈরি করে যেই বলে যে আপনাকে পয়সা দিয়ে নিচ্ছি চলেন যাই তখন আর যাই না তখন বলে গোষ্ঠা আছে না হুম? এই গোষ্ঠায় একটি জামাত এসেছে যে জামাতের আমির মালানা সোলাইমান বলে আমি আমার বাড়ি খুল নাই। বলছে যে আব্দুর রহু এইখানে আসবে আরে তারই তো মানুষ মেরে ধরে একবারে শেষ করে ফেলেছে এরপরে পুলিশ তাকে জেলে আটকিয়ে দিয়েছে সে তো জেলখানায় সে এইরকমের দাপুন তো সভা করতে আসবে কেমন করে ছেলে পেলেরা তো কয়েকটা গেছে জাহাঙ্গীর হাফেজ জাহাঙ্গীর যে বলছে যে উনি তো এসে গেছে কোন জেলে উনি আছে আমি কি বলেছিলাম নাকি বুঝলেন একেবারে যা্জল্যমান মিথ্যা কথা বলবে যাক আমরা দেখি আল্লাহর দিনের পথে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাই বলেছেন আসেন হজরত মরিয়াম আলহ সাল্লাহসাল্লামের কাহিনী বলা হয়েছে হজরত ইউসুফ আলাইহিসাল্লা কাহিনী বলা হয়েছে এইরকমের বুজুরগান দিনদের কাহিনী বলা হয় না আসুন ওই কোরআনের মধ্যে যে সকল কাহিনী আছে হাদিসের এই তবলিকের দিকে আসি কিন্তু আপনারা বলেন একমাত্র মুক্তি আর নাজ রসুলের তরিকায় আবার নামাজ পড়েন ইমাম আবু হানিফার তরিকায় এই গোলমালটা বাদ দেন তারা গোলমাল বাদ দিতে পারে নাই বলে আমরা তাদের থেকে হয়ে ইজতেমা করেছি তাদের থেকে আলাদা হয়ে আমরা দিন এবং দিন হাতের তাবলিক করার জন্য অগ্রসর হয়েছি বন্দুগণ আমাদের মধ্যে যদি খুব কোন ভুল পান আমাদেরকে ধরিয়ে দিন ইনশা আমরা সংশোধন হতে প্রস্তুত আছি না নাই কিন্তু আপনাদের কোন ভুল যদি কোরআন হাদিসের দৃষ্টিতে ধারানো হয় তখন বলেন যে ভাই এটা বোজোর গানে দিনদের তরিকা দেখেন আমরা বলি কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি আমাদের কোনো ভুল হয় ধরিয়ে দেন আমরা সংশোধন হব আর ওনাদেরকে যদি বলেন তাহলে বলেন যে না ভাই এটা বোঝর গানে দিনদের তরিকা এই তরিকার থেকে এ বিকুদি যাবে না আসুন আমরা পৃথক হয়েছে এই কারণে আবার আমরা এই দুনিয়ার বুকে রসুল সাল্লসাল্লামের তবলিগ যে যেভাবে ছিল সেইভাবে চলতে চাই আল্লাহ আমাদের তৌফিক দিক আমাদের কোন ভুল যদি কোন ভাই আমাদেরকে ধরিয়ে দেন আর সেই ভুলটা যদি কোরআন হাদিসের নিরিখে যদি সত্যিকার ভুল পাই আমাদের সংশোধন হতে কোনো আপত্তি নাই আমরা পিওর হতে চাই খাঁটি হতে চাই আপনাদেরকে খাঁটি হবার দাওয়াত দেই, আমাদের অল্প দেখেছেন তাই না ওই ইজতেমায় কত আর এই ইজতেমায় কত ওই ইজতেমায় যে কয়টা লোক লোটা নিয়ে পায়খানার জন্য অপেক্ষা করে আমাকে একদম বলে যে আমি খোলার ইজতেমা দেখেছি ওই ইজতেমায় সকালবেলা লোটা হাতে করে পায়খানার জন্য যে কয়টা লোক দাঁড়িয়ে থাকে আপনাদের ইজতেমায় সেই কয়টা লোক হয় না বলে নউজুল্লাহমিন রি আমি তাকে বললাম ভাই আসেন আসলো একটা হাদিস একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেন তোমার সন্তানদের মধ্যে যারা ভেসতে যাবে এদেরকে আলাদা এক জায়গায় আলাদা করো হজরত আদম বলেন হে আল্লাহ আলাদা করব। তুমি হুকুম করেছো আলাদা আমি করব তো তোমার কাছে আমার একটি প্রশ্ন যে একশো জনের কতজন জন যাবে যাবে কি বললে একশো জন এক হাজার জনের মধ্যে একজন ভেসতে যাবে আর নয়শ জন যাহার নামে যাবে তাহলে ভেজতে যারা যাবে তাদের দলে লোক বেশি না যাহার নামে যারা যাবে তাদের দলে লোক বেশি এটা আল্লাহ রসুলের কথা তা আমরা ওই বড় দলে গিয়ে জাহান্নামে যেতে চাই না বলে যে ছোট দলে আসেন যদি যেতে চান চানুন ইমানদারের সংখ্যা কম হবে সংখ্যা কম হবে কালিম্মা তাজাকরুন কোরআন হাদিস যারা মানবে তাদের সংখ্যা কম হবে অতএব আসুন সংখ্যাধিক নয় কোরআন এবং হাদিস মোতাবেক আমরা এই তবলিগ করি তাহলেই আমরা দুনিয়া এবং আখেরাতের মুক্তি পাব আমরা আলাদা করেছি ওই তবলিগের সঙ্গে কোরআন এবং আমরা আলাদা হয়েছি আল্লাহ রবীন্দিন আমাদেরকে সত্যিকার যেটা আল্লাহ নবী করেছেন যে তবলিগের মধ্যে নাজাত ও মুক্তি সেই তবলিক আমাদেরকে করবার তৌফিক দেন আর যারা আছে বলবো আপনারাও এই আল্লাহ রসুলের তবলিগের দিকে আসেন আমাদের কোন ভুল পেলে সংশোধন করেন অতএব আমরা কোন বাধাবাদি করতে চাই না কিন্তু সংশোধন চাই ইসলাহ চাই আল্লাহ আমাদেরকে আসলা হবর তোফীক দিন আপনাদের দিল কর তোফী দিন ও আখির দাওয়ানা রবিলমিন আমিন আসসালামক বরহমাতবরক